কাসিম ইবনু মোহাম্মদ রদুল্লাহ তালাহনু থেকে বর্ণিত আয়সা রদে আলাহ তালাহা যখন মৃত্যু রোগে আক্রান্ত হয়ে পড়লেন তখন ইবনু আব্বাস রদুল্লাহ তো এসে বললেন হে উম্মুল আপনি প্রথম সত্যবাদী রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম ও আবু রদে আলাহ তু নিকট যাচ্ছেন